প্রিয় দর্শক বৃন্দ আমরা এই প্রসঙ্গে ধারাবাহিক দর্শ গ্রহণ করছি আমরা এর পূর্বে দুটি দর্শে তহীদের গুরুত্ব তাৎপর্য ও পরিচয় সম্পর্কে আলোচনা শুনেছি আশা করি আপনারা তও এর পরিচয় ও গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করেছেন এবং বিষয়টি আপনারা বুঝেছেন আজকে আমরা কিতাব ও তাও এর মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আমরা আগেই বলেছি কিতাবটির পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছি যে এই কিতাব মূলত এটি কোন নিজস্ব মন গড়া বিষয় নয় বরং এই কিতাবে লেখক রাহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন এবং অধ্যায় বেঁধে সেই বিষয়ে আয়াত নিয়ে এসেছেন এবং তারপরেই আল্লাহ রসুল সাল্লাম থেকে যে হাদিস রয়েছে সেই এরপরে কিছু তিনি সেই কোরআন ও হাদিসের কিছু ব্যাখ্যামূলক বা কিছু শিক্ষামূলক বিষয় তিনি তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা আসুন আমরা এই কিতাবত্যাও হেদের দর্শ শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম লেখক রাহমা তিনি কোন শিরোনাম দিয়ে বা অায় বাধেননি তবে তিনি সর্বপ্রথমে যে আয়াতি এমন কিছু তিনি বলছেন ছাপ্পান্ন নম্বর আয়াতি যে তাওহ সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন সে বিষয়টি লেখক করলেন। কেন সৃষ্টি করলেন সেই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সৃষ্টির রহস্য কি ছিল সৃষ্টির কি উদ্দেশ্য যে তারা পৃথিবীতে এসে বিশাল জনবসতি গড়ে তুলবে বা পৃথিবীতে এসে তারা বিশাল অট্টালিকা বিশাল ধরনের ব্যবসা বাণিজ্য বিশাল উন্নয়নে তারা অগ্রগামী হবে এটাই উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তিনি নিজেই জিন এবং ইনসান সৃষ্টি আল্লাহ বলছেন ওখল ইনসা ইয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার তারা এবাদত করবে এই জন্যই অর্থাৎ একমাত্র তারা আমার এবাদত করবে তারা কোনো গাছের আবাদত করবে না কোনো পাথরের আবাদত করবে না কোনো প্রতিমার আবাদত করবে না কোনো আকাশ চন্দ্রের সূর্যের আবাদত করবে না কোনো নক্ষত্রের আবাদত করবে না কোন মানুষের আবাদত করবে না কোন সৃষ্টিজীবের আবাদত করবে না বরং তাদেরকে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের যিনি স্রোষ্টা আল্লাহ সুবাহা হওয়াতে আলা তারা সেই আল্লাহ সুবাহানা হওয়াতে আলা তার ওই করবে অন্য কারো আবাদত নয় আল্লাহ রবাহ আলমিন এ বিষয়টি তুলে ধরছেন মূলত এর নামেই হলো তাওহিদ অর্থাৎ মানুষ একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া আর কারো আবাদত করবে না তার সাথে কোনো শরী স্থাপন করবে না এর নামই হল তৌহিদ প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহ আয়াতে মানুষ জাতি বা আমাদের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্টভাবে বলে দিচ্ছেন ইভন আল্লাহ আনহু আর তিনি এ আয়াতফসিল করতে গিয়ে বলছেন ওমা ইল্লাবুদন ইন তারা পৃথিবীতে এসে আল্লাহ তারা প্রতিষ্ঠিত করবে তারা আল্লাহ সুবাহা হুয়া তালার তৌহিদ একত্ববাদ বাস্তবায়ন করবে এ লক্ষ্যে আল্লাহ সুবাহা হুয়া তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে তারা পৃথিবীতে এসে আল্লাহ চিনবে, যিনি তাদের যিনি তাদের রব যিনি তাদের মালিক যিনি তাদের সব কিছুর পরিচালনা অধিকার রাখেন তাই তারা সব কিছু ভুলে গিয়ে একমাত্র সেই আল্লাহ সুবাহ হাত রে আবাদত করবে এজন্যই আল্লাহ সুবাহ হাত জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন আসলেই এ আয়াত আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠা এটাই হলো জিন ও ইনসানের সৃষ্টির মূল উদ্দেশ্য প্রিয় বন্ধুরা আসুন আমরা সেই তাউহিদ কে ভালোভাবে উপলব্ধি করব। সে তাওহিদ আমরা স্বীকৃতি দেব এবং সে তাওহিদ আমরা নিজেরা বুকে বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা এবং এর প্রতিদান আমরা পাবো এরপরে লেখক রাহমা তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রবিনে আয়াতে বলছেন আলামিন। রাসুলগনকে কেন প্রেরণ করলেন কি উদ্দেশ্য রাসুলগন এসে পৃথিবীতে তারা তাদের কি উদ্দেশ্য কি দায়িত্ব পালন করবেন সেটাও আল্লাহ রবাহ আলমিন কোরআনুল কানিমি তুলে ধরেছেন আমরা যেমনইভাবে জানলাম যে মানুষকে আল্লাহ রাবুলি আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর তাওহিদ তারা মেনে চলবে তাওহিদ তারা প্রতিষ্ঠা করবে তাওহিদ তারা বাস্তবায়ন করবে এজন্য আল্লাহ সুহানা আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এ মানুষ যখন তারা শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের প্ররচনায় তারা তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাওহীদের পথ থেকে তাদের পদস্কলন ঘটে যায় তারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর কাছে শেষদানা দিয়ে প্রতিমার কাছে শেষ দেয় আল্লাহর কাছে শেষদানা দিয়ে পাথরের কাছে শেষদা দে আল্লাহর কাছে নবী ও রাসুলগণকে প্রেরণ করেছেন তাই নবী ও রাসুলগণের প্রেরণের মূল উদ্দেশ্য যেটি সেটি হলো মানুষকে তৌহিদের পথে ফিরিয়ে নিয়ে আসা এবং তৌহিদ বিধ্বংসী তৌহিদ বিনষ্ট করে এমন বিষয় থেকে মানুষকে দূরে রাখা এই আয়াতেই আল্লাহ নাহলের ছত্রিশ নম্বর আয়াতে ভাবে ঘোষণা দিচ্ছেন রাসুল কেন তিনি প্রেরণ করেছেন আল্লাহ বলেন রাসুলা আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি তাদের দায়িত্ব ছিল মাত্র দুটি একটি হলা আনী আবুদুল্লাহ তারা তাদের কৌমকে জাতিকে অনুসারীদেরকে এ দাওয়াত দেন এ নির্দেশনা দেন যে আনি আবুদুল্লাহ তোমরা সবকিছুর আবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহ সুবাহত করো একমাত্র আল্লাহ সুবাহ হাতগত্য স্বীকার করো একমাত্র আল্লাহ সুবাহ হতারি দাসত্ব করো একমাত্র আল্লাহ সুবাহ হাত তাহলে কাছে সেজদা দাও একমাত্র আল্লাহ সুবাহর কাছেই ধর্ণ দাও একমাত্র আল্লাহ সুবাহ কাছেই। নির্দেশনা দেওয়া তা কর্মসূচি যেটি সেটি হলো তারা বলতেনিবু তা আর তোমরা তাগুদ থেকে বিরত থাকো তাহুদ কি জিনিস তাগুতের ব্যাখ্যা আমরা সংক্ষিপ্ত বলবো কুল্লু মাুদ আল্লাহ সুবাহ যারা আবাদত করা হবে সেটার নামে হল তাগত প্রতিটি নবী রাসুলের লক্ষ্য উদ্দেশ্য ছিল তাদের দাওয়া প্রথম হলো তারা মানুষকে আল্লাহ দিকে সুবাহ হলো আল্লাহ সুবাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ সুবাহ তাদের প্রতি ক্রদান্বিত হয়ে যান আল্লাহ সুবাহন আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন জাহান্নামকে নির্দিষ্ট করে দিবেন এমন একটি কর্মে লিপ্ত হলে সেই কর্মের নাম হলে শির সেই অপকর্মের নাম হল সেই অপরাধের নাম হলো তাই এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ সেই থেকে রাখবেন, রেখে শের উপর প্রতিষ্ঠিত করবেন এটাই ছিল আল্লাহ সুবাহ নবিরাসুলদেরকে প্রেরণের উদ্দেশ্য প্রিয় বন্ধুরা আসুন লেখক রাহেমহল্লা তিনি তৌহিদের গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে এ আয়াত গুলি নিয়ে এসেছেন এরপরে তিনি আরেকটা আয়াত নিয়ে এসেছেন সেটি সুরা আল ইসরা বা ইসরা বলে থাকে আমরা যেটি সেই আয়াত নিয়ে এসেছেন সেটি হল তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ সুহান হত নির্দেশ হল তার ফ্যসালাই হলো আমাদের জন্য আল্লাহ ইল্লা ইয়া। তোমরা একমাত্র সেই আল্লাহ ছাড়া অন্য কারো করবে না একমাত্র সেই আল্লাহ ছাড়া সুবাহত করবে না আল্লাহ ইল্লা ইয়া তোমরা আল্লাহাদা শুধু আবাদত করো একমাত্র তার আর জন্য অর্থাৎ কোন প্রতিমার আবাদত নয় কোনো পাথরের আবাদত নয় কোনো মৃত ব্যক্তির আবাদত নয় আবাদত শুধুমাত্র আল্লাহ সুবাহ হুয়া তাল্লার জন্য প্রিয় বন্ধুরা আসুন এই আয়টির আমরা আরো ব্যাখ্যা শুনবো এবং আমরা এই অধ্যায় আরো নিয়ে আলোচনা করব সে আলোচনার পূর্বেই আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি গ্রহণ করছি আশা করি আপনার ধৈর্য সহকারে আলোচনা শুনছেন এবং শুনতে থাকবেন বিরতির পরে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ जाविर अन्हु के बोलते बंदा, माचे सही मुस्लिम प्रथम खंड इमान अध्याय हाथी संख्याल السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد فيديو بندورا امرا اكتو برطي گرهن كوريا ابار فيديو اسلام اپنا درشامن برطير پوربه امرا اكتو گرهن كوريا بشينيا لتنا شروع كوريا شو تحول كتاب التوحيد امرا دارابه اكدار شروع كوريا لخوك رحمه الله তিনি সর্বপ্রথমে তুত্প্য বোঝাতে গিয়ে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন সে আয়াতি নিয়ে আমরা আলোচনা করছিলাম আলোচনা ইয়াহু এখানে আমরা একটু জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব যে আবাদতের জন্য আল্লাহ রব সৃষ্টি করেছেন সে আবাদত কাকে বলে এবাদতের পরিচয় কি আবাদতের পরিচয় দিতে গিয়ে বিজ্ঞ ইমামগণ তারা যে সমস্ত পরিচয় ব্যবহার করেছেন যেমন ইমাম তাই রাহেমুল্লাহ শেখুল ইসলামতের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন যে আবাদত হল একটি ব্যাপক নাম মূলত এমন সব বিষয়গুলিকেই আবাদত বলা হয় যেগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পছন্দ করেন चाय सेगलिक हक अथवा करणिक हक प्रकाश्य हम्रकाश्य हमुी शारीरिकी प्रकाश्य होते अप्रकाश्य होते आल्ला सबहानाहते आला पसंद करें तो नाम एब अतए संक्षिप्त भावते कुर आन এবং সন্ন্যার আলোকে ইসলামে যে বিষয়গুলি করতে বলা হয়েছে সেগুলি করা আর যে বিষয়গুলি নিষেধ করা হয়েছে সেগুলি থেকে বিরত থাকা এর নামই হলো এবাদল অতএব ইসলামের সকল বিষয় যেগুলি করার এবং সন্ন্যায় করতে বলা হয়েছে চাই সেটা মৌখিকভাবে হোক মুখ দিয়ে আমাকে বলতে বলা হয়েছে ইলাহা ইল্লাল্লাহ এসবগুলি হলো আমার এবাদল ঠিক অনবভাবে যেগুলি করণীয় বিষয় রয়েছে সলাৎ এটি ইসলামত রকমের নত হওয়া সেটি হলো একমাত্র আল্লাহ সুবাহর জন্য অতিব আল্লাহ সুবাহআর সাথে তোমরা অন্য অন্য কোনো মাবুদকে। তৈরি করে নিয় না নির্ধারণ করে নিয় না প্রিয় বন্ধুরা সুতরাং সংক্ষিপ্ত ভাবে এবাদতের সঙ্গে আমরা বলতে পারি যে কোরআন এবং আলোকে যে সমস্ত বিষয়গুলি করার যেভাবে যে সমস্ত বিষয়গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে চাই সেগুলি বাচনিক হোক চাই সেগুলি শরীরের মাধ্যমে দৈহিক হোক অথবা অর্থনৈতিক হোক এবং সেগুলি চাই প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক এই সবগুলির নাম হলো এবাদত আর এই সব আবাদত পাবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শুধু এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু তোমাদের রবের নির্দেশ যে তোমরা একমাত্র তার ছাড়া আর কারো ইবাদত করবে না আমাদের সকল প্রকার ইবাদত সব সময় সম্পাদন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর এই ইবাদতগুলি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো জন্য সম্পাদন করা হয় এরই নাম হলো শিরক এই জন্যই লেখক রাহিম্লা তিনি পরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামিন। রবাহ আলমিন আয়তা বলছেন আয়তে বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুসিনিক এখানে দুটি জিনিস আল্লাহ রবী আলমিন সম্পৃক্ত করেছেন প্রথমে নির্দেশ দিচ্ছেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহ সুবাহ আবাদ করো সাথে সাথে আল্লাহ রবীল দিচ্ছেন আলমিন নিয়ে এসেছেন যেমন আগে আমরা সুরানের আয়াতে জেনেছি আল্লাহ রব্লা আলমিন রসুলদেরকে প্রেরণ করেছেন এই দুটি বিষয়কে দিয়ে এখনো আল্লাহ রবী আলামিনের আবাদতের নির্দেশ দিয়েছেন সাথে সাথে মানুষ যে অপকর্মে যেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে নির্দেশ দিচ্ছেন ও আব্দুল্লাহ তোমরা আল্লাহ সুবাহ তারই আবাদত করো আর আল্লাহ সুবাহ আবাদত গুলিকে সঠিক সঠিকভাবে সেগুলিকে সফল করতে হলে সার্থক করতে হলে এর বিনিময়ে জান্নাত পেতে হলে আমাদেরকে বিরত থাকতে হবে শের থেকে আল্লাহ করে থাকে তাহলে তার জীবনের সব আবাদি বাতিল হয়ে যায় আল্লাহ রবাহ আলামিন বলেন যদি তারা শের লিপ্ত হয় তাদের জীবনের যত আবাদত রয়েছে সব আবাদত গুলি মুহূর্তের মধ্যে সেগুলি বাতিল হয়ে যাবে তাই আল্লাহাদ করে থাকি সে একমাত্র যদি আমরা সার্থক করতে চাই এ আবাদত যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে এবাদত বিধ্বংসী বা এ তাওহেদ সেই শের এ অপরাধ থেকে জঘন্যতম অপরাধ থেকে কারণ যখন আমরা শিলকে লিপ্ত হয়ে যাব। তখনই আমাদের জীবনের সব আবাদ মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে সেগুলিকে কোনোভাবে ধরে রাখা সম্ভব হবে না কি এমন অবস্থা দাঁড়িয়ে যাবে আমরা যদি কি করে থাকি আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করছি প্রচুর উদ্দেশ্য লক্ষ্য হলো আমরা আখরাতে গিয়ে জান্নাত পাবো যাহার নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু এমন একটি অপরাধ যে জঘন্যতম অপরাধ সেই জঘন্যতম অপরাধে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ রব আলমিন আমাদের জন্য সেই আখিরাতের জন্নাত কে হারাম করে দিবেন এবং জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত করে দিবেন অবধারিত করে দিবেন এবং আখরাতে সব সাহায্য আল্লাহ রব আলমিন বন্ধ করে দিবেন আল্লাহ আলামিন বলছেন বিল্লা বিল্লাহ। যে আল্লা সাথে সিরকে লিপ্ত হয় অংশী স্থাপনে যে লিপ্ত হয় যে করেছে বহু অর্থ সম্পদ আল্লাহ করেছি জীবনে বহু শ্রম স্বীকার করেছি জান্নাত পাওয়ার জন্যই কিন্তু যদি শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে আমার জন্য সেই জান্নাত আল্লাহ সুহান করে দিবেন ও হনার এবং আমার জন্য আল্লাহ সুবাহ চিন্তা করা উচিত যে শুধু আমরা অ্যাবাদ করব আর শের থেকে বিরত থাকার চেষ্টা করব না তাহলে আসলেই আমরা সফলকাম হতে পারব না আমরা কৃতকার্য হতে পারবো না দেখা গেছে যে আমরা বিশাল শের হয়তো লিপ্ত হওয়ার কারণে এবং আমাদের এবং যাহার নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে তাই আসুন আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিনের এই নির্দেশটি ভালোভাবে খেয়াল করতে হবে অর্থাৎ আবাদত করব একমাত্র আল্লাহ সুবাহর জন্য এবং সাথে সাথে আল্লাহ সুবাহান এবাদতের দিক দিয়ে যেন কোন রকমের আমরা শেরকে লিপ্ত না হই ইনশা আল্লাহ শের সম্পর্কেও আমাদের সামনে বিস্তারিত আলোচনা আসবে আলোকে আমরা যাবতীয় পরিচয় আমরা জেনে নেব সে অনুযায়ী শের থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তো আসুন তাহলে আমাদের আবাদত যদি সফল করতে চাই যদি সার্থক করতে চাই যদি এর বিনিময়ে জান্নাত পেতে চাই যদি এর বিনিময়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে এ আবাদত হতে হবে আল্লাহ কাউকে দেখানোর জন্য নয় কাউকে শোনানোর জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্য নয় বা অন্য কারো নৈকট্য লাভের জন্য নয় হতে হবে আবাদত আল্লাহ সুবহানা হতার জন্যে এর নামে হল তাওহিদ এটাকে বলা হয় তাওহিদ এটাকে বলা হয় আল্লাহ সুবাহানু হতালে আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কাউকে আর স্রষ্টা বলবো না আল্লাহ ছাড়া কাউকে রব বলবো না আবার যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে দিতে যাই তাহলে আসলে আমি তাহিদের উপর নেই আমি একত্রবাদের উপর নেই আমি শেরকের সমুদ্রে যেন আমি হাগুডু খাচ্ছি তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা তা উহিদ ভালোভাবে বোঝার চেষ্টা করি এরপরে আরেকটি সুন্দর আয়াত লেখক রাহমহল্লা তিনি এখানে নিয়ে এসেছেন সে আয়াতটি হচ্ছে আল্লাহ বলছেন কুল তা আচুলুমা হরমু কুমাইকুম্লাহ তুষরিক্লা রবুল বলছেন কল তাুমা হর্রমা রবু কুমাই আল্লাহ তুশ্রিকুবিহ সৈয়া রসুল সল্লাহাম কে বলছেন তুমি বলে দাও তাদেরকে বলো যা আসো তোমরা সকলেই কি কাজে আসো কোন দিকে আচুলুমা হর্রমা রব্বু কুমআকুম साथ -ah. शेर करा कारण इे दो विषय एकदेश विषय और एक हलो निषेधसूचक विषय निर्देश सूचक विषय मध्य सब चे बड़देश প্রথম নির্দেশ যেটি হচ্ছে আর নিষেধ সূচক যেগুলো বিষয় সেই নিষেধ সূচক বিষয়গুলির মধ্যে সবচেয়ে বড় ও জঘন্যতম যেটা সেটি হচ্ছে আলী শাহ বি আল্লাহ সুন্নু তাল্লা সাথে শেখ করা এজন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন যে তুমি বলো যে আসো তোমরা আমি তোমাদেরকে তোমাদের রব যেগুলি হারাম করে দিয়েছেন সেগুলি আমি তোমাদেরকে শুনাই কোরআন থেকে সেগুলি কি আল্লাহ তোমরা আল্লাহ সাথে কোন রকমের শের লিপ্ত হবে না তার সাথে কোনো রকমের শের করবে না যাই সেই শের রুব ক্ষেত্রে হোক আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহ প্রতিপালনের দিক থেকে তারকে কোন অংশী তার সাথে সম্পৃক্ত করা হোক বা তার কোনো অংশীদারী স্থাপন করা হোক অথবা দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ শরিক করা হোক অথবা আসমা ও সিফাত আল্লাহ সুবাহান যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে তার সাথে শির করা হোক সকল দিক থেকে আল্লাহ সুবাহতম অপরাধ এবং জঘন্যতম শুধু অপরাধ নয় বরং মানুষের জন্য একটি অপরাধে যথেষ্ট সেটি হলো আল বিল্লাহ কে আকবারে লিপ্ত হওয়া প্রিয় দর্শক তাই আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এটিতে এসেছে মনে হচ্ছে তিনি জনজীবনের শেষ উপদেশেই ركتو لكتن شيخ قدشته لأي جنب رشد الصحابي عبد الله بن مسعود رضي الله عنه بلتن جتن إمام ترميز رحمه الله حسن صندتني نيشتن عبد الله بن مسعود رضي الله عنه بلتن من أراد أن ينظر إلى وسية محمد صلى الله عليه وسلم فليقرأ قوله تعالى قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم إلى قوله وأن هذا صراط مستقيم ورطة سورة عن عامر أكانو تكتبانو نمبر آيات আসুন আমরা তাহলে এ আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাবতীয় বিষয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহ তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকব এবং তার সাথে শের করা থেকে বিরতা থাকব এ অধ্যায়ের বাকি অংশ ইনশা আল্লাহ আমরা সেগুলি শুনবো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের উপর তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন শের থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমল্লা রবিলাম ওসসালাম